আবু মুস্তর আজ আল্লাহ তাল্লান বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লাহ সাল্লামকে কয়েকটি অপছন্দনীয় বিষয়ের উপর জিজ্ঞাসা করা হলো। প্রশ্নের সংখ্যা অধিক হয়ে যাওয়ায় তখন তিনি রেগে গিয়ে লোকদের বললেন তোমরা আমার নিকট যা ইচ্ছা প্রশ্ন করো যেন একটা ব্যক্তি বলল আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হুজাফা আরেক ব্যক্তি দাঁড়িয়ে বলল হেয়াল্লা রসুল আমার পিতাকে তিনি বললেন তোমার পিতা হলো সাইবার দাস দাস সালিম তখন উমার রাজিয়াল্লাহ সালাহু আল্লাহর রাসুলের চেহারা অবস্থা দেখে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আমরা মহিমানা তো আল্লাহর নিকট তবা করছি